TV Bangla বাংলা মানবতার আসসালামু আলাইকুম ওরকতাত আলহামদুলিল্লাহ রবিহীন ওমসানিন্দাবাদ প্রিয় দর্শক বৃন্দ আপনাদের সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি পেশ টিভি বাংলার একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম ধারাবাহিকভাবে কিতাব তাওহিদ এর দর্শ শোনার জন্যে আমরা সকলেই জানি মানুষের জীবনে সবচেয়ে বা একজন মমিন মুসলিমের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হল তাওহীদ মানুষের জীবনে যদি তাওহীদ এর ত্রুটি থেকে যায় তাহলে এ তওহীদের উপর নির্ভর করে তার জীবনের সব আবাদতগুলি ত্রুটিপূর্ণই হয়ে থাকে আর যদি তার তাওহীদ আল্লাহর প্রতি ইমান আল্লাহর একত্রবাদের বিষয়গুলি তার মাঝে সঠিক থাকে তাহলে এর উপর নির্ভর করে তার যাবতীয় আবাদতগুলি সঠিক হওয়ারই আশা করা যায় আমরা কিতাব উ তাহিদ এর ধারাবাহিক আজকে আমরা ছত্রিশতম দর্শ শুনবো ইনশা আল্লাহ জাদু বিভিন্ন ধরনের হতে পারে যে বিভিন্ন প্রকার হতে পারে সেই প্রকারগুলি সংক্ষিপ্তভাবে আমরা আজকে একটু আলোচনা করব সাঁত্রিশতম দর্শে আমরা শুনেছি আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন মান ইতাবাসা সোহবা চাম্মিনা নজুম ফা সোহবা চাম্মিনা শেহাদিসে এসেছে আল্লাহ রাসুল সাল্লাম বলেন যে ব্যক্তি তারকা রাজির জ্ঞান অর্জন করে তো এই তারকা রাজির জ্ঞান যত সে অর্জন করে সেই পরিমাণ সে জাদুর জ্ঞান অর্জন করে আর এই বিষয়টা তার যত বৃদ্ধি পায় তত তার মাঝে জাদু বিষয়টা বৃদ্ধি পায় तो तरकाराज्ञान की तरकार ज्ञान कैकड़े स्वतंत्र अध्ययन विस्तारित आलोचना कर संक्षिप्त ज्ञान के जदुर साजे संप्रत कर रसुल्लाम जो तार ओ ज्ञान के जख मानूष विश्वास मन रिते उदीत हम पृथ्वी घटे वही तारकार पृथ्वी झड़ तूफान सृष्टि हे यही तरकार कारण तरहकार प्रभावें पृथ्वी सूनमी हदि जख पृथिवीर विभिन्न अवस्थागुली के तारकार कर दिए मन जान तरकाइगुली के घटा आल्ला सुबहान तला नन तक ज्ञानी हल एक प्रकार जदुर मत ज्ञान कारण जदू हलो आल्ला सुबहान तला भरसाशील हो नय গাইল্লাহ অন্যের উপর জিন শয়তানের উপর ভরসাশীল হয়ে আস্থাশীল হয়ে জাদু করা হয় তো ঠিক তারকার বিষয়গুলিকে যখন বা পৃথিবীতে যে সমস্ত বিভিন্ন বিপর্যয় ঘটছে এগুলিকে আল্লাহ রাবুল্লাহ আলমিনের পক্ষ থেকে এগুলি আসছে এটা মনে না করে যখন মনে করা হয় যে এগুলি অমুক অমুক তারকার প্রভাবে এগুলি ঘটতেছে তখন যেন এই বিষয়গুলির ক্ষেত্রে আল্লাহর প্রতি আস্থাশীল হয় না আস্থাশীল হচ্ছে সেই তারকারিগুলির প্রতি যার কারণে আল্লাহ রাসুল সাল্লাহসাল্লাম এটাকেও এক প্রকার তুলনা আর কতগুলি হাদিসটি প্রসিদ্ধ সাহাবি আবু হরাই হতে বর্ণিত যে ব্যক্তি কোন কিছুর মধ্যে একটা গিরো দিবে গিরো দেওয়া হতে পারে সেই গিরো চুলের মধ্যে দিতে পারে হতে পারে সেই গিরো সুতার মধ্যে ইসলামের শত্রু চিরশত্রু যারা তারা আল্লাহ রসুল সাল্লাহ আলিহসাল্লাম কেও জাদু করেছিলেন যেটি সহি মুসলিম ইত্যাদি হাদিসে প্রমাণিত এবং সেই জাদু মুক্ত করার জন্যই আল্লাহ রবাহ আলমিন সে বিষয়কে কেন্দ্র করেই দুটি সোরাও নাজিল করেছেন একটি হল সৌরাত আর একটি হল সেগুলির মাধ্যমে ফেরস্তারা যখন আল্লাহ রসুল সাল আলী হাসাল্লাম এর চিকিৎসা করলেন আল্লাহ রবুল্লাহ আলমিনের নির্দেশনায় সেভাবে আল্লাহ রবাহ আলমিন জাদু থেকে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে আল্লাহ সুস্থ করলেন তার কাপড়ের কিছু টুকরা নিয়ে সেটাতেও গিরো দিতে পারে বিভিন্ন রকমের বা যাকে জাদু করা হয় তার মাথার চুল নিয়ে সেটাতেও গিরো দিয়ে জাদু করে থাকে বিভিন্ন রকমের সে গিরো দিয়ে সেখানে কিছু তন্ত্রমন্ত্র পরে ফু দেয় ফারা মূলত এভাবে করাটাই এটাই হলো একটা জাদুর চিত্র এভাবে জাদু করে থাকে সাহারা আল্লাহ বলছেন আর যে ব্যক্তি এই ধরনের জাদু করে ফকাদ আশ্রাকা শেষের কে লিপ্ত হয় কারণ জাদুর ক্ষেত্রে আল্লাহ সুবাহ সহযোগিতা নেওয়া হয় না জাদুর ক্ষেত্রে সহযোগিতা নেওয়া হয় ক্ষতির জন্য আদায় করে নেয় তাই আল্লাহ রাসুল সাল্লাম বলছেন ফাত আশ রাকাশের জন্য শেরকে লিপ্ত হলো আবার বলছেন ওয়ামান যে ব্যক্তি কোন কিছু ঝুলাবে চলে যায় সেটার প্রতি আল্লাহ আমি আশ্রয় চাচ্ছি আপনার কাছে এমন জাদুকরণীদের কাছ থেকে জাদুকর নারীদের কাছ থেকে এমন জাদুকর নারীদের কষ্ট থেকে অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি যারা কি করে নাফসাতি ফিল উকাদ যারা কি করে গिरো দিয়ে দিয়ে সেখানে ফু দাওার মাধ্যমে জাদু করে থাকে তাহলে এই হাদিসের বিষয়টি বোঝা যাচ্ছে যে কোরআনের আয়াতে ও আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন যে জাদু করার ক্ষেত্রে মানুষেরা এইভাবেই কোনো কিছুতে গिरো দিয়ে সেখানে ফু দিয়ে তন্ত্রমন্ত্র পড়েই জাদু করে থাকে অন্যভাবে হাদিসের আরেকটি অংশ ওমান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি যেটি তিরমিজির হাদিসে এসেছে হাদিসটি সনদ হাসান অর্থাৎ সহীহের পর্যায়ে সে হাদিস আমরা যে একটি অধ্যায় চলে গেছে আমাদের সেটি হচ্ছে বাবু মাজা আ ফির রুকা ওম ঝাড়ফুক ও তাবিজ কবজ সংক্রান্ত যে আমরা বিষয়টি অধ্যায়টি আলোচনা করেছি সেখানে আমরা এ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে যে তাবিজ কবজ নিষিদ্ধ হওয়ার অনেকগুলি কারণ রয়েছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন মনটা আল্লাহ আশ্রাকা যে ব্যক্তি তাবিজ ঝোলাবে চাই সেটা নিজের গলাতে ঝোলাতে পারে নিজের হাতে ঝুলাতে পারে বা কমরে ঝুলাতে পারে বা উরুতে ঝুলাতে পারে বা ঘরের অন্য কথাও ঝুলাতে পারে আল্লাহ রসুল সাল্লাহ যে ব্যক্তি তাবিজ ঝুলাবে সে সের লিপ্ত হবে বরং এ প্রসঙ্গে এই হাদিসটি মোসনাদে আহমদের সহিহাদিস যে হাদিসটির বিস্তারিত রূপ হলো ব্যাখ্যা হলো বা বিস্তারিত অংশ হলো আল্লাহ রসুল সাল্লাহ আলী হিসাল্লামের কাছে একদিন দশ সদস্যের একটি প্রতিনিধি দল সাহাবির দল আসলেন দেখা করার জন্য এবং ইসলাম শিক্ষার জন্য ইসলাম দিন শিক্ষার জন্য আসলেন তারা রাসুল সাল্লাম দশ জনের মধ্যে জনের সাথে তিনি মুসাফা করলেন হাতে হাত মিলিয়ে কিন্তু একজনের সাথে মুসাফা করলেন না বাকি উপস্থিত সাহাবাই ক্যারমগঞ্জ তারা বললেন যে হে আল্লাহ রাসুল সাল্লাম এই দশ জনের মাঝে আপনি নয় জনের সাথে মুসাফা করলেন আর একজনের সাথে করলেন না তার কি অপরাধ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির জবাব এইভাবে দিলেন দেখালেন যে ওই ব্যক্তির গলায় তাবিজ ঝুলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তাবিজটাকে ছিড়ে ফেলে দিলেন ফেলে দিয়ে তার সাথে তখন মুসাফা করলেন যে ব্যক্তি ভালোভাবে উপলব্ধি করে আমরা এরপর যায় আমরা একটু সংক্ষিপ্ত বিরতি নিতে যাচ্ছি ইনসা আল্লাহ বিরতির পর আবারও আমরা এই মূল্যবান দর্শ নিয়ে ফিরে আসবো আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ 匈LIJ mondo ৱ্ uma ৱৱৱৱৱৱৱৱৱৱৣ বােク হ��্ বে�ości বর ক্র� i cạ� বর ত্n অশ্যব ই� আক�endi illustraz ो হে৆ লকৱ্থ ই৅ট começar ocreন হন সডুা ছ্য ক্র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 আপনারা সকলে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম তাহলে এ হাদিসের একটি অংশ সেটি হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাম বলেন উকিলা আল্লাহ যে ব্যক্তি নিজের গায়ে কোনো কিছু ঝোলাবে কোনো কিছু লটকাবে কোনো কিছু বাঁধবে তার ভরসা তার আস্থা যেন ওইটার উপরে হয় এটি সহ হাদিসের অংশ যে হাদিসটি তিরমিজির হাসান সন্নদে এসেছে লেখক রাহিম তিনি অনুর এখানে আরেকটি হাদিস নিয়ে এসেছেন যে হাদিসটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় প্রসিদ্ধি আবদুল্লাহ তিনিলেন যে একটা বিষয় আল্লাহ আরবি ভাষায় আমি কি সেটা কি জিনিস তোমাদেরকে আমি বলে দিব না তারপরে তিনি বলে দিচ্ছেন যে হিয়া এটা হলো নামিমা নমিমা কি জিনিস তারও ব্যাখ্যা দিচ্ছেন মানুষ একজন শুনে আরেকজনের কাছে সেটাকে লাগায় এটাকে বলা হয় নামিমা তার উদ্দেশ্য কি একজনের কথা শুনে আরেকজনের কাছে কিছু বলা দুটো উদ্দেশ্য হইতে পারে এক উদ্দেশ্য হলো এক অশান্ত পরিবেশকে শান্ত করা দুই দলের মাঝে একটা সমঝোতা নিয়ে আসা আরেক উদ্দেশ্য হতে পারে শান্ত পরিবেশকে অশান্ত করা দুই দলের মাঝে একটা বিচ্ছেদ শত্রুতা ঝগড়া সৃষ্টি করে দেওয়া তো ইসলাম আসলে ইসলাম এমন সব বিষয়গুলিকেই বৈধ বলে ঘোষণা দিয়েছে এবং অনুমতি দিয়েছে ও নির্দেশ দিয়েছে যেগুলি মানুষের পরিবেশ পরিস্থিতিকে একটু সুন্দর করে নিয়ে আসবে শান্ত শৃঙ্খলা করে নিয়ে আসবে আর যে বিষয়গুলি পরিবেশ পরিস্থিতিকে নষ্ট করবে বিশৃঙ্খলা সৃষ্টি করবে ইসলাম সেগুলিকে সর্বক্ষেত্রে হারাম করে দিয়েছে তো এখানে যে বিষয়টির কথা আল্লাহ রাসুল সালাহাল্লাম বলছেন সেটি হচ্ছে মানুষের মাঝে একজনের কথা আরেকজনের কাছে বলা যায় রয়েছে এবং কিছু কম বেশি করেও বলা যায়জ রয়েছে অনুমতি রয়েছে কোন ক্ষেত্রে ওই ক্ষেত্রে যদি দুই দয়ের মাঝে আমি একটা সমঝোতা নিয়ে আসতে চাই এখানে যদি একটু কম বেশিও কথা বলা যায় তবু সেটা ইসলাম সুযোগ দিয়েছে অনুমতি দিয়েছে সমঝোতা নিয়ে আসার উদ্দেশ্যে আর যদি এমন হয় যে একজনের কথা আরেকজনের কাছে হবু যদি আমি বলে দেই কোনো বাড়া কমা করি না হুবু হু বলে দেই কিন্তু আমার উদ্দেশ্য যদি থাকে উভয়ের মাঝে সম্পর্ক ছিন্ন করা উভয়ের মাঝে একটা বিবাদ সৃষ্টি করা তাহলে সেটা ইসলাম হারাম করে দিয়েছে যদি উদ্দেশ্য এই থাকে যে মানুষের একজনের কথা নিয়ে আরেকজনের কাছে লাগাবে লেখক রাহেমহুল্লাহ তিনি এই বিষয়টিকে নিয়ে এসে বুঝাতে চাচ্ছেন যে এটাও এক প্রকার জাদু এটাও এক প্রকার জাদু কারণ জাদুর উদ্দেশ্যই হলো মানুষের ক্ষতি করা জাদুর উদ্দেশ্যই হলো মানুষের ক্ষতি করা কোনোদিন জাদুর উদ্দেশ্য মানুষের উপকার করা নয় জাদুর উদ্দেশ্যই হলো মানুষের ক্ষতি করা হয়তো আমি সাধারণ দৃষ্টিতে দেখছি যে এই ব্যক্তিটার কিছু উপকার করছে কিন্তু আসলে দেখা যায় এর পিছনে বিশাল অপকার রয়েছে অনেক ক্ষতি রয়েছে তাই জাদুর উদ্দেশ্যই হলো ক্ষতি করা তো সেই দৃষ্টিকোণ থেকে লেখক রাহমহল্লা তিনি এই হাদিসটি সহি মুসলিমের হাদিস নিয়ে এসে তিনি বোঝাতে চাচ্ছেন যে এই মানুষের মাঝে একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগাই দেওয়া আরেকজনের কথা আরেকজনের কাছে গিয়ে ঝগড়া সৃষ্টির উদ্দেশ্যে উভয়ের মাঝে একটা ফেতনা সৃষ্টির উদ্দেশ্যে উভয়ের মাঝে একটা সম্পর্ক ছিন্ন করার উদ্দেশ্যে যে একজনের কথা আরেকজনের কাছে লাগায় দেওয়া এটাও হচ্ছে এক প্রকার জাদু মূলত এটা জাদু বলি আর নাই বলি ইসলাম সব সময় এটাকে কি করেছে হারাম করে দিয়েছে অন্য সহি হাদিসে এসে চাল্লা রাসুল সাল্লাম বলেন আরেকজনের কাছে লাগাবে এই কাজটা যে করে তাকে বলা হয় কাত্তাত তাকে বলা হয় নাম্মা আরবী ভাষায় হাদিসের ভাষায় আল্লাহ রসুল সাল্লাম বলছেন এই ব্যক্তি লাইয়াদুল জান সে জান্নাতে প্রবেশ করবে না এটা হারাম প্রিয় বন্ধুরা এটাকে লেখক রাহেমাহুল্লা তিনি জাদু এর সাথে তুলনা করেছেন এই দৃষ্টিকোণ থেকে যেহেতু এগুলিরই চর্চা হলো বেশি একজন মানুষ যদি একটু সময় পায় সে কিছু আল্লাহর শরণ করবে আল্লাহর কিছু তসবি তাহানিল করবে এটা না বরং একটু সময় পাইলেই আর দু চারজন মানুষকে পাইলে কার দোষ কিভাবে বলবো যে ব্যক্তির মাঝে এই স্বভাব রয়েছে সে জান্নাতে পারবে না প্রিয় বন্ধুরা আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা যদি আমরা নিয়ে আসতে চাই পরস্পরের মাঝে ভ্রাতৃত্ব ও আন্তরিকতা যদি আমরা বৃদ্ধি করতে চাই তাহলে আমাদেরকে এই স্বভাবগুলি অবশ্যই দূর করতে হবে আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন বরং আরো একটা হাদিস এসেছে এ সম্পর্কে যেটি বোখারি এবং মুসলিমের হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলিহাম একদিন দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন দুই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি বুঝলেন তাকে জানানো হলো যে এই কবর দুটিতে আজাব দেওয়া হচ্ছে সেই কবরবাসীকে তা আল্লাহ রসুল সাল্লিহাল্লাম বললেন যে আসলেই এ দুইজন ব্যক্তিকে তাদের কবরের আজাব হচ্ছে গুরুত্ব দিত না এটা হলো তার একটা অপরাধ আরেকজন ব্যক্তি কি সে মানুষটা শুধু একজনের কথা শুনে আরেকজনের কাছে আরেকজনের কথা শুনে আরেকজনের কাছে এভাবেই তার এটাই একটা স্বভাব ছিল এ কারণে তার কবরে কঠিন আজাব হচ্ছে অতএব এই স্বভাবগুলিকেও আমাদের অবশ্যই বর্জন করা দরকার এবং এগুলি এক প্রকার জাদু যেগুলি সমাজের মাঝে অশান্তি সবসময় যেয়ে রাখবে সমাজের মাঝে শান্তি কখনো আসতে দেবে না প্রিয় বন্ধুরা লেখক রাহে মহ্লা এখানে আরেকটি হাদিস নিয়ে এসেছেন সেই হাদিসটিও সহি বুখারি এবং মুসলিমের হাদিস হাদিসটি একটু গুরুত্বপূর্ণ হাদিস প্রসিদ্ধ সাহাবি হতে বর্ণিত তিনি বলছেন হল কতক বক্তব্য রয়েছে সেগুলি হলো জাদু কতক বক্তব্য রয়েছে সেটাই হলো একটা জাদু কতক বক্তব্য রয়েছে সেটা জাদু কেমন বক্তব্য সাধারণত মানুষের দুই ধরনের হয়ে থাকে একটা হলো নিজের প্রয়োজন মিটানোর জন্য যা আমি বলে থাকি এটা একটা বক্তব্য সাধারণভাবে যেটা বলে থাকি এটা কখনো জাদু নয় আরেকটা হলো বিভিন্ন সময়ে যে বক্তাগণ যে বক্তব্য রেখে থাকেন নিজের চাহিদা পূরণের জন্য যে কথাগুলি বলা হয় এগুলি ছাড়া যেটাকে আমরা পরিভাষায় বক্তব্য হিসেবে বলে থাকবো সেটা সবগুলিই সব ধরনের মাঝে জাদু রয়েছে তো জাদু কোন দৃষ্টিকোণ থেকে এটা এবং এই জাদুর পরিণতি আবার কি সেটা কি শাস্তিযোগ্য অপরাধ নাকি বলবে যে এখানে জাদু হলো এই দৃষ্টিকোণ থেকে জাদু এমন একটা বিষয় যে জাদুর মাধ্যমে মানুষ যার মন অন্য দিকে ছিল তাকে মনকে কেড়ে নিয়ে অন্য অন্যদিকে নিয়ে যাওয়া হয় একজন মানুষ আরেকজনকে দেখতে পারে না বা পছন্দ করে না তার মাঝে দোস্তুটি বা ইত্যাদি যাই থাকুক সেগুলির কারণে পছন্দ করে না কিন্তু জাদু করে কি করা হয় এই মানুষটাকে ওই মানুষটার প্রতি পাগল করে দেওয়া হয় মানে ওকে না দেখে আরে থাকতে পারে না তাহলে জাদুর বিষয়টা হলো এই যে একজন মানুষের চিন্তা চেতনা দিকে তাকে জাদু করে ভিন্ন দিকে তাকে এমনভাবে ঘুরাই নিয়ে আসা হয় এটা হলো জাদুর বিষয় তাহলে বক্তব্যের মাঝে এমন বক্তব্য রয়েছে যে এই বক্তব্য কোনো একটা বিষয় শ্রোতার সামনে যখন বলা হয় শ্রোতারা সেই বিষয়টা অত গুরুত্ব দেয় না কোনো মনে করে না কিন্তু বলছেন বক্তব্যের মাঝে কতক বক্তব্য রয়েছে যেগুলি জাদুময় বক্তব্য তো এই কথাটা এর দ্বারা মূলত সেই বক্তব্যগুলি যদি এমন হয়ে থাকে যেই বক্তব্যগুলির দ্বারা মানুষকে অসৎ পথের দিকে অন্যায়ের দিকে ধাবিত করা হয় তাহলে সেই বক্তব্যগুলি হলো নিন্দনীয় বক্তব্য সেগুলি হলো খারাপ আর যদি এমন হয় অনেক সময় যদি কেউ করদিসের বিষয়গুলি ভালোভাবে উপস্থাপন করতে পারে তাহলে যে মানুষেরা দিনের প্রতি গাফেল ছিল তাদেরকে দিনের প্রতি আগ্রহী করে তোলা যায় তো এই এটাও একটা জাদু বলবো কিন্তু এই জাদু কি নয় এটা নিন্দনীয় নয় বরং এটা প্রশংসনীয় বিষয় কারণ মানুষদেরকে এখানে খারাপের দিকে নেওয়া হয়নি খারাপের দিকে আকৃষ্ট করা হয়নি এখানে মানুষের কে ভালোর দিকে আকৃষ্ট করা হয়েছে তাহলে যেই জাদু বা যেই জাদুময় বক্তব্য দিয়ে মানুষকে যদি খারাপের দিকে আকৃষ্ট করা হয় রাজনৈতিক ফিল্ডের বক্তব্য মঞ্চে এমন জ্বালাময়ী বক্তব্য আগে কি চিন্তা ছিল মুহূর্তে একেবারে চিন্তা অন্য দিকে ঘুরে যায় দেখা যায় যে কিছুদিন পর আবার সে মনে হয় একেবারে গোলক ধাঁধায় পড়ে গেছে সেই বক্তব্য শুনে ওই দিকে দৌড়ার কারণে তে এ ধরনের যে বক্তব্য যে বক্তব্য মানুষকে আকৃষ্ট করে সেটা ক্ষতিকারক বিষয়ের দিকেই নিয়ে যায় ধাবিত করে সেটা হলো এক প্রকার জাদু এবং সেটা হলো নিষিদ্ধ সেই বক্তব্যটা নিন্দনীয় সেটা দেওয়াও ঠিক নয় এবং শোনাও ঠিক নয় আর যেই বক্তব্য মানুষকে সঠিক পথের দিকে আকৃষ্ট করবে এবং সঠিক পথের দিকে ধাবিত করবে তবে তার মৌলিক উপাদানগুলি হতে হবে সেগুলি সঠিক হতে হবে কেউ যদি আবার মিথ্যা কিছু বলে ইসলামের দিকে আকৃষ্ট করতে চায় আমরা বলবো যে এটাও আবার ঠিক নয় কারণ ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য মিথ্যা বলার প্রয়োজন নেই আল্লাহ রাবুল আলমিন তার কোরআনে আল্লাহ রসুল সাল্লা তার হাদিসে যে সমস্ত বিষয়গুলি দিয়েছেন ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য এগুলি যথেষ্ট আমাকে মিথ্যা কিছু বানায় সেখানে বলার প্রয়োজন নেই প্রিয় বন্ধুরা জাদু এমন একটি বিষয় এমন একটি অপরাধ যেটি মানুষকে বিষয়ের দিকেই শুধু ধাবিত করে মানুষের মাঝে বিশৃঙ্খলা অশান্তি সেগুলিকে যে রাখে তাই আসুন সেই জাদু প্রকৃত যেটি জাদু এবং জাদুর সাথে যেগুলিকে তুলনা করা হয়েছে সব বিষয়গুলি আসলে নিন্দনীয় আমাদের সেগুলি থেকে বিরত থাকতে হবে আমরা যদি আল্লাহ সভান আল্লাহ তো থাকতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই সে বিষয়গুলি তৌহিদ পরিপন্থী বিষয়গুলি উপলব্ধি করে সেগুলি থেকে বিরত থাকতে হবে আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আজকের দর্শ এখানে শেষ করতে যাচ্ছি আমরা যে বিষয়টি শুনলাম ভালোভাবে উপলব্ধি করব নিজের জীবনে সেটিকে বাস্তবায়ন করার চেষ্টা করব আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন آمين وآخر دعونا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته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 011-32301 EUR account number 011-32302 US dollar account number 011-32303 टाका पाठी आमदरी इमेल कुरून admin at the rate peace tv.tv peace tv, .tv. मनवतार समधा उपजुक्त ग्यां महान अल्लातला शरिया पुनान कुरेचेन सकोल बांदार कुलनार जुन्ने একটা বিধান আছে বিচার ও শান্তি এবং সেরিয়া কিভাবে মানুষের কল্যাণ নিশ্চিত করেছে। সে বিষয়টা করব চলুন ठ और सतोष जनक करते शिखी देख मानवतार कल्याण इसलामी सारिया शुक्रवार रे आठटाय पुनः सम्प्रचार सकाल सार्लादेटी बांगल्